হাই না ইমাও হাইন ইনু হেউনী ও হাইনাই ইলাই ববহিমা ইসম ইসা পোলাই সুলাই وَأَتَيْنَا دَاوُودَ وَجَعَلْنَاهُ رَسُولًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا نَّقُصُّهُ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا رسلا مبشرين ومنذرين لألا يكون للناس على الله حجته بعد رسل وكان الله عزيزا حكيما পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজদের পদচিহ্ন ধারাবাহিকভাবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস তাদের ত্যাগ ধৈর্য আল্লাহ সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শের একত্রিশতম আজকে আলোচনা করবরানকে নিয়ে আলী ইমরান হচ্ছে ইমরানের পরিবার আল্লাহ তালা কুরআনের সুরা আলি ইমরানের তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর আয়তে বলছেন নিশ্চয় আল্লাহ আদম এবং নুহকে এবং ইব্রাহিমের পরিবার ও পরিবারকে সমগ্র সৃষ্টির উপরে মনোনীত করেছেন তারা একে অপরের বংশধর আল্লাহ সব শোনেন এবং সব জানেন এখানে আল্লাহতালা আহ বলছেন আদমের কথা নুহের কথা এরপরে বলছেন আলে ইব্রাহিম এবং আলে ইমরান আল্লা পরিবারের কথা বলেননি কিন্তু আহ ইব্রাহিম আলহাম এবং ইমরান আলহামের ক্ষেত্রে বলছেন ইব্রাহিমের পরিবার এবং ইমরানের পরিবার আলি মানে আল মানে হচ্ছে পরিবার এখানে এই চারজনকে আল্লাহ তালা সমগ্র মানব জাতির উপরে বাছাই করেছেন বা শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে যে প্রত্যেকে বংশধর অর্থাৎ আদমের বংশধর হচ্ছেন নুহ নুহের বংশধর হচ্ছেন ইব্রাহিম এবং ইব্রাহিম ও ইব্রাহিমের পরিবার এবং তার বংশ পরম্পরা এসেছে আহ ইমরান আলি সাল্লামের পরিবার এখানে একটা বিষয় আমাদের চিন্তা করার জায়গা আছে যে আহ আমরা যারা বিশেষ করে জাহিলিয়াতের মধ্য থেকে দিনকে পেয়েছি তারা এই জায়গাটাতে সবচেয়ে বেশি কদর করতে পারবো আসলে একটা পরিবার যখন দিনের উপরে থাকে সেটা কত চমৎকার এবং সেটা কত বড় আল্লাহ তালার একটা রহমত যখন আমাদের পুরো পরিবার দিনের মধ্যে আসে এখানে আমরা দেখবো যেমন নুহ আল ইসলামের পরিবারের ক্ষেত্রে নুহুল ইসলামের ছেলে সে কিন্তু মিন ছিল না সে ছিল কাফের যদিও নুহাল ইসলাম তার বাবা শুধু মুসলিম ছিলেন না ছিলেন একজন নবী নবী পরিবারের সন্তান হয়েও আহ নুয়ার ইসলামের ছেলের আহ কতটা দুর্ভাগ্য সে কাফের হিসেবে মৃত্যুবরণ করেছে এই ব্যাপারটা আমরা যারা আমাদের পরিবার দিন পালন করে না কিন্তু আমরা চেষ্টা করছি আমরা সবচেয়ে বেশি মিস করি এই জায়গাটাতে যে আমাদের পরিবার যদি ইসলামের উপরে থাকতো দিনের উপরে থাকতো সেটা কতই না আহ চমৎকার একটা ব্যাপার হতো আল্লাহ তালা সবাইকে এই তৌফিক দেন না নবীদের মধ্যেও সবাইকে আল্লাহ তালাকে তৌফিক দেননি কোন কোনো পরিবারকে দিয়েছেন যেমন আমরা দেখছি ইব্রাহিম আল্লাহ ইসলামের পরিবার এবং ইমরান আলহ আলহাম পরিবার এই দুটো পরিবারকে আল্লাহ তালা পছন্দ করেছেন শুধুমাত্র এই দুজন ব্যক্তিকে নয় পুরো পরিবারকে আল্লাহ তালা পছন্দ করেছেন এবং তাদের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন এখানে আরেকটা ব্যাপার উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই পরিবার বলতে কাদেরকে বোঝানো হয় এই পরিবার বলতে বোঝানো হয় তাদেরকে নবী পরিবারের সেই সকল সদস্য যারা মুসলিম হয়েছিলেন যারা কাফের হয়ে মৃত্যুবরণ করেন তারা এই পরিবারের অন্তর্ভুক্ত নয় যেমন ইসলামের ছেলে কথা নুরুল ইসলামের ছেলে ব্যাপারে আল্লাহ তালা নূরুল ইসলাম নিজেই আল্লাহকে কোশ্চেন করেছিলেন প্রশ্ন করেছিলেন এই প্লাবনের পরে যে আল্লাহ আপনি তো বলেছিলেন আমার পরিবারকে আপনি রক্ষা করবেন কিন্তু আমার ছেলে তার কি হলো এটা কোন অভিযোগ করেননি তিনি বরং তিনি এটা আহ বোঝার চেষ্টা করছিল করেছিলেন যে কারণ আল্লাহ তালা আগেই তাকে বলেছেন তোমার পরিবারকে নিয়ে তুমি চিন্তা করো না তোমার পরিবারকে আমি রক্ষা করব কিন্তু নুরুল ইসলামের নিজের ছেলেই রক্ষা পেলো না তো নুয়ার ইসলাম বিষয়টা বোঝার জন্য প্রশ্ন করেছিলাম আল্লাহকে আমার ছেলে তার কি হলো মানে সে তো আল্লাহ জিনিসটা আহ বা ইমান ইমান হচ্ছে পারিবারিক বন্ধনের উপরেও প্রায়োরিটি পাবে এই কারণে যখন কোন মুসলিম পরিবারের সন্তান যদি মুসলিম পরিবারের কোন ছেলে কাফের হয়ে যায় মুক্তাদ হয়ে যায় তখন তার মা पर्दा करते हैं हिजाब करते हैं कारण कतारण भाई बने पर्दा हिजाब नहीं कमान कूफ्री इतानक विषय एतटाई गुरुत्वपूर्ण विषय कारण हिजाब व पर्दार हुकुम चले आसे और परिवारिक बंधन छिन्न हो जाए আবার রাসুল রাসুল্লাহ সাল্লাহামের পরিবারকে আমরা বলে আহলে বাঈ আহলে বাইতের মধ্যে আহ যেমন আবুল আহাব নেই কারণ আবুল আহাব ছিল কাফের যদিও সে আসুল্লাহ সাল আলহিউসলামের সাথে আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত এই কারণে আহ আবুল আহাব বাদ আহলে আহলে বাইতের মধ্যে আহ আবুল আহাবের কোন স্থান নেই একটাই কারণ গফি তো যা বলছিলাম সেটা হলো আলে ইমরান বলতে আমরা আহ বোঝাচ্ছি ইমরান আলাহিউসাল্লাম এবং তার বংশধর বা তার পরিবার এই পরিবার থেকে আছেন এই পরিবারে আছেন সাইদিন ইসা সাঈদিনিয়া আল ইসলাম এবং তাদের পরিবার কোরআনে আল্লাহ তালা এই পরিবারের কথা বলছেন সুর আল ইমরানের পঁয়ত্রিশ নম্বর আয়তে স্ত্রী তোমার দিনের কাজ করার জন্য উৎসর্গ করে দিলাম তুমি আমার পক্ষ থেকে এ সন্তানকে কবুল করে নিও অবশ্যই তুমি সব কথা শোনো সব বিষয়ে তুমি জানো ইমরানের স্ত্রী ইমরানের ছিলেন অর্থাৎ সন্তান জন্ম নেওয়ার আগে ইমরানের স্ত্রী করেছিলেন যে তার যে অনাগত সন্তান ভূমিষ্ঠ হবার পর তিনি তাকে দিনের জন্য উৎসর্গ করে দেবেন এই তিনি চাচ্ছিলেন যে তিনি তার সন্তান মসজিদে খিদমত করবে তিনি এরকম একটা নিয়ত করেছিলেন বাচ্চা জন্ম নেওয়ার আগেই এই মসজিদটা ছিল মসজিদাল আকসা আমাদের এই এখানে একটা बोझार जग चिंता कर जगह दिन उत्सर्गर देखो धारणा नहीं दिन उत्सर्ग करते मुस्लिम हो नाम रोजा जकत फज एतुक कर ले एक बेदा स्कार्फिज कर ले हारकाम गंडी आसलम সেটাতে সাধারণ মুসলিমরা আসলে আমরা ইসলাম থেকে অনেক বেশি দূরে সরে আসার কারণে চিন্তায় করতে পারে না যে দিনের জন্য খিদমত করা কি জিনিস দিনের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া কি জিনিস এটা হচ্ছে সত্যি বলতে ইসলামের আহ সবচেয়ে স্তরের এক উপরের একটা স্তর যে একটা মানুষ তার পুরো জীবনকে তার পুরো শ্রমকে তার পুরো সময়কে আল্লাহ তালার রাস্তায় স্যাক্রিফাইস করে দেয় সেটাকে ব্যয় করে দেয় তার পুরা দিনটা তার পুরো জীবনটা হয় জন্য সে কাজ করে আল্লাহর দিনের জন্য সে ঘাম ফেলে সে আল্লাহর দিনের জন্য সে রক্ত দেয় সে আল্লাহর দিনের জন্য আমাদের এই ট্রেডিশনাল সমাজে এই এই চিন্তার কোনো অস্তিত্বই আসলে তেমন খুঁজে পাওয়া যায় না কিন্তু সাহাবাদের জমানায় যদি আমরা দেখি এটাই ছিল তাদের নেশা এটাই ছিল তাদের পেশা তারা তারা চিন্তা করতেন তারা একজন একজনের সাথে প্রতিযোগিতা করতেন কিভাবে আল্লাহর রাস্তায় নিজেদেরকে আরো কত বেশি ঢেলে দেওয়া যায় क्या कत बसा डा करते कत बस जिहद करते शहीद होते मध्योगार विषय कैरियर जी भेत इमरान आलम स्त्री हे रबी हमारे गर्भे जो सन्तान आज ताकि तुम्हारे अः उत्सर्ग कर दीते चाहिए तुम्हें सन्तान के कबुल करो अर्थात कबुल करते उच्सर्ग करते चाहिए तुम्हें कबुल करो কবুল হওয়াটাই তাদের কনসার্ন আসলে আল্লাহ কবুল করছেন কিনা আমাদের সমাজ আমরা যদি বিশ ত্রিশ বছর আগেও তাকাই তখন আমরা দেখবো যে এই চিন্তাটার লেস মাত্র ছিল আমাদের আমাদের বাবা মধ্যে দেখা যায় দেখা যেত যে আজকে থেকে যখন আমরা কয়েক আগের কথা বলছি যে এক একটা পরিবারে হয়তো চার পাঁচটা সন্তান আছে এই চার পাঁচটা বাবা মা একজন জেনারেল লাইনে এখন জেনারেল লাইন মাদ্রাসা এই জিনিসটা উপহাদেশে একটা প্রচলিত একটা সমস্যা যে আমরা দিনকে দিনের শিক্ষাকে জেনারেল লাইন বা সাধারণ শিক্ষা থেকে আলাদা করে ফেলেছি বলে আহ আমরা একটা কনফিউশনে থাকি বা আহ দ্বিধাদন্দে ভুগতে থাকে যে আসলে সন্তানকে কোথায় পাঠাবো আমরা কি মাদ্রাসায় পড়াবো নাকি না পড়ালে দিন পারছে আবার শুধু মাদ্রাসায় পড়ালে মাদ্রাসার শিক্ষার মধ্যে খুব বেশি একটা দুনিয়া চালানোর জন্য যে যোগ্যতা বা শিক্ষা ওগুলা দেওয়া হয় না তো এই কারণে একটা সময় পর্যন্ত আমাদের সমাজে দেখা যেত বাবা মায়েরা একটা সন্তানকে বা দুটো সন্তানকে ম্যাক্সিমাম মাদ্রাসায় পাঠাতেন এই ভেবে যে আচ্ছা আমার একটা ছেলেকে मद्रास दिन का दिन बुझुक दृष्टि कारण दिन सब ज्ञान सबा के अर्जन करते बेपारे को छाड़ नहीं हादिस प्राय प्रत्येक नर नारे शिक्षा ग्रहण कर खरज इन शिक्षा दिन शिक्षा हादीटा के अबव्यवहार मुस्लिम न्यूनतम कि दिन शिक्षा बाध्यतमूलक अथच यहां निश्चित ना करेशन ट बड़े अः दिन थे अनेक दूरे दिन तेम को ज्ञान অর্জন না করে প্র্যাকটিস না করে তো নবীদের ক্ষেত্রে বা আমাদের যারা রোল মডেল সাহাবারা সাহাবারা বিষয়টাকে ভিন্নভাবে দেখতেন আমাদের মতো না তারা নিজেরা নিজেদের সন্তানদেরকে পরিপূর্ণ দিনের উপরে রাখার চেষ্টা করতেন দুনিয়া বিশিক্ষাকে তারা ভিন্নভাবে দেখতে আমাদের মতো করে দেখতেন না যে শুধু দুনিয়া চালানোর জন্য যতটুকু পড়াশোনা করা দরকার অতটুক করলেই হবে ইসলামের ব্যাপারে উদাসী তখনো কখনো তারা তারা চিন্তা করতেন তাদের সন্তানকে কিভাবে পুরোপুরি একদম হান্ড্রেড পার্সেন্ট তাদের লাইফের আহ পুরোপুরি বিনিয়োগ করে দেওয়া যায় আল্লাহ রাস্তায় জিহাদের মাধ্যমে হোক দাওয়ার মাধ্যমে হোক আইলের মাধ্যমে হোক আহ আবেদ হয়ে যাক সন্তান ইবাদতকারী হোক আল্লাহর তো এগুলো হচ্ছে দিন ইসলামের এক একটা সাবজেক্ট যেই সাবজেক্টে আমাদের পূর্ববর্তী জেনারেশন গ্রাজুয়েট করতেন গ্রাজুয়েশন করতেন তারা আইন চর্চা করতেন তারা জিহাদ করতেন তারা রিবাজ করতেন এটা ছিল তাদের ডিফারেন্ট একটা লাইফ স্টাইল আমাদের মত না আমরা ইঞ্জিনিয়ার ডাক্তার হই তারা মুজাহিদ হতেন তারা আলেম হতেন আচ্ছা তো এর মানে অবশ্যই না যে আমরা আহ জেনারেল লাইনের শিক্ষা বা যেকুলার শিক্ষা যেটা বলা হয় যে সাইন্স বিজ্ঞান আহ শিক্ষাগুলো পড়াশোনা করব না আমাদেরকে ইসলাম বিষয় অবশ্যই এই বিষয়গুলোতেও গুরুত্ব দেয় কিন্তু দুটাকে সেপারেট করা দুটাকে আলাদা করে দেখা এটা ইসলামে নেই আল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থাকে আহ শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য তফিক দান করুন আমিন ইমরান ইমরানের স্ত্রী তিনি যখন দোয়া করলেন আল্লাহর কাছে তিনি আল্লাহর কাছে কি বলে দোয়া করলেন সন্তানের জন্য তিনি বললেন রব্বি ইন্নি নজার তুলা মাফি বাতিনি মোহাররা হে আল্লাহ আমি আমার সন্তানকে স্বাধীন করে দিলাম তোমার তোমার দাসত্ব করার জন্য তোমার খিদমত করার জন্য তিনি বললেন মুহারা মুহারা মানে কি মুহারা মানে হচ্ছে স্বাধীনতা স্বাধীনতা শব্দটা বর্তমান সময়ের এটা বললে ভুল হবে না যে সবচেয়ে আহ সস্তা একটি শব্দের মধ্যে একটি শব্দ হয়ে দাঁড়িয়ে স্বাধীনতা প্রত্যেকে স্বাধীনতা চায় অথচ সে বোঝে না স্বাধীনতার মানে কি আহ যে কোনো বিপ্লব কোন একটা রাজনৈতিক কর্মসূচি সেখানেই এই স্বাধীনতার শব্দটাকে বারবার করে ব্যবহার করা হয় অথচ স্বাধীন হোক বা না হোক এই শব্দের ব্যবহারে কোন ধরনের চেতনার বহিপ্রকাশ নেই বা এর পেছনে কোনো চিন্তা আমরা করি না আমরা আমরা শুধু বুঝি আমাদের স্বাধীনতা লাগবে স্বাধীনতা চাই স্বাধীন হতে চাই স্বাধীন জাতি এই শব্দগুলো আমাদের আমরা আমাদের জন্ম থেকে বারবার বারবার শুনে আসছি কিন্তু আমরা আসলে কি চিন্তা করেছি স্বাধীনতা জিনিসটা কি কিসের আশায় স্বাধীন মানে আহ কিসের আশায় আমরা আসলে বিপ্লব করছি মানুষ আসলে কখনোই স্বাধীন না প্রত্যেকটা মানুষের পৃথিবীর প্রত্যেকটা মানুষের আহ সীমাবদ্ধতা আছে মানুষের প্রয়োজন আছে মানুষের চাহিদা আছে এবং এই চাহিদার জন্য এই প্রয়োজন মেটানোর জন্য সে আরেকটা মানুষের উপরে সমাজের উপরে নির্ভরশীল এবং যার উপরে সে নির্ভরশীল আরো একজনের উপর নির্ভরশীল আমরা আমরা খাওয়ার জন্য আল্লাহর উপর নির্ভরশীল আলো বাতাসের জন্য আল্লাহর উপর নির্ভরশীল কখনোই পুরো স্বাধীন হতে পারে না স্বাধীনতা বলতে আমরা সবচেয়ে সংকীর্ণ একটা সংকীর্ণ একটা সংজ্ঞা আমরা এখন ব্যবহার করি বা সংকীর্ণ একটা সংজ্ঞা অভ্যস্ত হয়ে পড়েছি স্বাধীনতা হচ্ছে আমাদের কাছে যে একটা রঙিন পতাকা এখানে শেষ মানচিত্রের মধ্যে একটুখানি দাগ কিন্তু এটাই কি স্বাধীনতা অধীনে সেই ব্রিটিশদের অধীন থেকে যখন আমরা পাকিস্তানের অধীনে আসলাম তখন আমরা বললাম আমরা স্বাধীন হয়েছি চব্বিশ বছর পরে আমাদের মনে হলো না আমরা স্বাধীন হইনি এখন আমরা নিজেদের লোক বসালাম অর্থাৎ বাঙালির বাঙালি শাসকের অধীনে আমরা বাংলাদেশ আসলো স্বাধীনতার এখন প্রায় পঁয়তাল্লিশ বছর পার হয়ে গেল এখনো আমরা স্বাধীনতা নিয়ে প্রশ্ন করছি আসলে দেশ কি স্বাধীন আসলে হয়েছিল একাত্তর সালে ব্রিটিশদের যে জুলুম সেটার পরে এলো পাকিস্তানিদের জুলুম তারপরে এলো বাঙালিদের জুলুম স্বাধীনতা কোথায় আসলো কিন্তু আমাদের সামনে যখন একটা রঙিন পতাকা আর মঞ্চের ছোট একটা ডাক দিয়ে একটা বর্ডার টেনে দেওয়া হয় তখন আমরা বলছি স্বাধীনতা ইসলামে স্বাধীনতাকে এরকম সস্তা এবং সংকীর্ণ ভাবে আসলে দেখা হয় না ইসলামে স্বাধীনতার বিষয়টাকে দেখা হয় আহ সেভাবে যেভাবে দেখা উচিত আমরা ইসলাম আহ আমরা মনে করি ইসলামে যে প্রত্যেকটা মানুষ দাস আল্লাহর দাস প্রত্যেকটা মানুষ আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ সাহায্য ছাড়া আল্লাহর ইচ্ছা ছাড়া একটা মানুষ কখনোই বেঁচে থাকতে পারে না সে শ্বাস নিতে পারবে না সে খেতে পারবে না সে তার জীবন চলবে না যদি আল্লাহ তার উপরে দয়া না করেন আল্লাহর অস্তিত্ব আমাদের আল্লাহ আমাদের পুরো অস্তিত্ব আল্লাহ ইচ্ছার উপর নির্ভরশীল আমরা কে কতক্ষণ বাঁচবো কার কি কে কত সুস্থ থাকবো কে কতটুক আহ অর্থ সম্পদ কামে করব পুরো ব্যাপারটা আল্লাহর ইচ্ছার সাথে সম্পর্কিত আল্লাহ যা চাইবেন এর বাইরে কিছু হয় না কাজেই প্রথমত আমরা সবাই আল্লাহর দাসত্ব স্বীকার করি দাসত্বকে স্বীকার করিনি এই দাসত্বের মধ্যে আমরা স্বীকার করিনি যে আল্লাহ তাল্লাহ আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন সেটাকে আমরা মেনে নিই আল্লাহ বিধান দিয়েছেন হারান এবং হারাম সেটার কাছে আমরা নত হই কাজে আমরা বাই মানুষ কখনো স্বাধীন নয় এবং কোনো কোনো সত্ত্বের উপরে বা কোনো কোনো কিছুর কাছে সে আহ করতে বাধ্য ইসলামের সাথে অন্য ধরনের পার্থক্যটা ইসলামের সাথে অন্য ধরনের পার্থক্যটা ইসলাম মানুষকে আল্লাহ তালার অনুগত্যের আদেশ দে ইসলাম ধর্মে আমরা আল্লাহর কাছে পরাধীন আসলে প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে পরাধীন কিন্তু আত্মসমর্পণ করে একজন কাফের সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে না যদিও সে আল্লাহর অধীনের মধ্যেই সে থাকে সে কিসে আনুগত্য করে যদি একটা মানুষ আল্লাহর আনুগত্য না করে সে কিসের আনুগত্য করে কিসের দশত্ব করে হয় সে নিজের নাফসের দাসত্ব করে নিজের প্রবৃত্তির দাসত্ব করে তাকে সমাজ যেটা শিখিয়ে দেয় সেটাকে এসে ঠিক মনে করে এবং সেটাকে সে আহ সেটা এসে মানতে থাকে এবং এটাকেই মনে করে তার নিজস্ব সংকীর্ণ গণ্ডিকে সে মনে করে স্বাধীনতা অথবা মানুষ মনে করে তার পূর্বপুরুষ তার পূর্বপুরুষের অন্ধ আনুগত্য করে অথবা সমাজের আনুগত্য করে শাসকের আনুগত্য করে কিন্তু প্রত্যেকটা মানুষ সে কিভাবে চলবে সে কি পছন্দ করবে সে কোন কাজটা করবে এই ব্যাপারে সে স্বাধীন নয় সে কোনো না কোনো সত্তার দাসত্বই সে করে হোক সেটা সমাজ হোক সেটা তার পরিবার হোক সেটা তার যেকোনো কিছু আল্লাহ দাসত্ব হচ্ছে আল্লাহর প্রতি কাজেই ইসলামে স্বাধীনতা মানে হচ্ছে অন্য সকল অন্য সকল কিছু থেকে আল্লাহ ছাড়া যত উপাস্য আছে মূর্তি পূজা হোক আহ কোন শাসক হোক সবকিছুর সবকিছু থেকে মুক্ত হওয়া সবকিছুর গন সবকিছুর আনুগত্য থেকে মুক্তি মুক্তি পাওয়াটাই স্বাধীনতা এবং আল্লাহর নিজেকে সোপে দেওয়াটাই হচ্ছে ইসলামের দৃষ্টিতে স্বাধীনতা আল্লাহর কাছ থেকে কাছ থেকে স্বাধীনতার আশা করা যায় না কারণ আল্লাহ প্রত্যেকে আমরা আল্লাহর মুখাপেক্ষী কিন্তু অন্য অন্য কোনো কিছুর মুখাপেক্ষী আমরা নই আর তাই ইসলামে এই স্বাধীনতার মানে হচ্ছে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা এটাই ইমরানের স্ত্রী তার সন্তানের ব্যাপারে বলছেন যে তার সন্তান ডেডিকেটেড হবে একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর আল্লাহর কাজে আল্লাহ বিলিয়ে দেবে এই এই জন্য একটা চমৎকার আহ গল্প আহ একটা কথোপকথনের কথা আমরা স্মরণ করতে পারি এটা হচ্ছে রসুল্লাহ সাহাবি রাবিয়া ইবেন আমরের একটি আহ কথা রাজিউল্লাহ আনহু তিনি তখন হচ্ছে মুসলিম খিলাফতের সময় সম্ভবত উমর রাজিউল্লাহ আনহর খিলাফতের সময়ের ঘটনা তিনি তখন গিয়েছেন আহ পারস্যের পারস্যের একটা পারস্যের সাথে মুসলিমদের যুদ্ধ চলছিল রুস্তমের সাথে তার কথা রুস্তম ছিল, ছিল পারস্যের এক সেনাপতি দুই সেনা তখন রবি আবনী আমার সেনাপতি ছিল না রবি আবনী আমার ছিলেন মুসলিমদের পক্ষ থেকে পাঠানো একটা দূতের দূত হিসেবে কাজ করছিলেন রুস্তম চাচ্ছিল তার সাথে কথা বলতে যে মুসলিমরা আসলে কি চায় मुस्लिम राष्ट्र की चाय बोझार चेषा करुस्तम कारण मानुष जो युद्ध करुदे एक उद्देश्य था तो रुस्तम मुसलिम देखे तुम्हारा पक्षा पे कथा चाहिए हलो रबिया तक जिज्ञेस करलो रुस्तम तुम्हारा मुसलिमरा तुम क्या एसो रबि एवनी आल्ला हम के प्रेरण कर आल्ला हमारे प्रेरण कर बान्दा दे के মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে ফিরিয়ে আনতে পারে। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এই কারণে যেন দুনিয়ার এই সংকীর্ণতা থেকে মুক্ত করে আমরা মানুষকে দুনিয়া এবং পরকালের বিশালতার দিকে ধাবিত করতে পারি এবং অন্যান্য ধর্মের রুলম থেকে মুক্ত করে যেন ইফ ইসলামের ন্যায়ের ছায়াতলে সবাইকে আমরা নিয়ে আসতে পারি রবিয়া এভেন আমার এই আমারের এই কথায় আসলে স্পষ্ট যে স্বাধীনতা বলতে ইসলামে কি বোঝায় ইসলামের স্বাধীনতা হচ্ছে অন্য সকল কিছু মানুষের জুলুম সমাজের সরকারের অন্ধান ধারণা ভিত্তিহীন ধ্যান ধারণা এসব থেকে মুক্ত হয়ে এসব থেকে স্বাধীন হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এটাই হচ্ছে স্বাধীনতা আসল প্রসঙ্গে ফিরে আসা যাক আবার সেটা হচ্ছে ইমরান আল ইসলামের স্ত্রী দোয়া যাই তো এই দোয়ার পরে আয়াতে আল্লাহ তালা বলছেন অতপর যখন ইমরানের স্ত্রী তাকে জন্ম দিল সে বলল হে আমার রব আমি তো একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছি একটা মেয়েকে আমি কিভাবে উৎসর্গ করব। আল্লাহ ভালোভাবেই জানতেন সে কি জন্ম দিয়েছে কোন পুত্র এই কন্যার সমকক্ষ নয় তিনি ভাবলেন আমি তো চেয়েছিলাম আমার পুত্র সন্তানকে মসজিদের খিদমতে উৎসর্গ করে দিব একটা মেয়েকে আমি কি করে দিতে পারি আল্লাহ তালা বলছেন আমি জানি তোমার সন্তান কন্যা সন্তান তবে কোন ছেলে এই কন্যার সমকক্ষ নয় কোন ছেলে কখনো এই কন্যার মতো উত্তম হতো না আল্লাহ তালা এটাই বলছেন ইমরান আলহ ইসলামের স্ত্রীকে কারণ এই কন্যা হচ্ছেন সমগ্র সৃষ্টির সেরা সেরা কন্যা সেরা নারী আহ তাহলে প্রশ্ন এসেই দাঁড়ায় কে এই কন্যা ইমরানের স্ত্রী কাকে জন্ম দিয়েছেন যার সমকক্ষ আর কোনো ছেলেই নয় এই মেয়ে হলেন মারিয়াম মারিয়াম আলহি আসাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে একটি রাহমা সমগ্র সমগ্র নারী জাতির মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ একটি হাদিস থেকে আমরা জানতে পারি নারীদের মধ্যে সর্বোত্তম হলেন চারজন তারা হলেন মারিয়াম আসিয়া হাদিজা এবং ফাতিমা এবং এদের মধ্যে সর্বোত্তম হচ্ছেন মারিয়াম বেনে ইমরান ইমরানের স্ত্রী আল্লাহর কাছে তখন দোয়া করলেন বললেন আমি এই শিশু নাম রাখলাম মারিয়াম এবং আমি এই শিশু ও তার সন্তানকে আহ শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য তোমার কাছে আশ্রয় চাই সহি মুসলিমের একটি হাদিসে রাসুল্লাম বলেছেন প্রত্যেক মানব শিশুকে প্রত্যেক মানব শিশুকে জন্মে পরে শয়তান আঘাত করে শয়তান এই আঘাত সব বাচ্চাই করেছিল আহ শুধুমাত্র দুজনকে ছাড়া এটা হচ্ছে মারিয়াম এবং মারিয়ামের পুত্র হাইসাহী মারিয়াম আলাইহাম এই ইমরানের স্ত্রী এই ওনার দোয়ার জন্য শয়তান এই কাজটি করতে পারেনি এই দুজনের ক্ষেত্রে আল্লাহ তালা মারিয়ামকে গ্রহণ করে নিলেন এবং তাকে ভালোভাবে গড়ে তুললেন অর্থাৎ মারিয়াম মারিয়াম তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তত্ত্বাবধানে ছিলেন আল্লাহ তাকে রক্ষা করেছেন এবং তিনি কখনোই বিপদগামী হননি আমাদের মানে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবসময় তিনি দিনের উপরে অটল ছিলেন কখনো তার ভুল পথে পা বাড়ানোর অবস্থায় কখনো হয়নি এ বিষয়টি কেন জরুরি বা কেন জোরদি আমরা বলতে চাচ্ছি সেটা হলো আমরা দেখবো যে মারিয়াম আলহি হসাল্লামের ব্যাপারে রাইসার ব্যাপারে আলহিম ইহুদিরা অনেক রকমের মিথ্যা অপবাদ দেয় মরিয়ামের ব্যাপারে তারা বলে তিনি জিনা করেছিলেন রহদিবি তারা তারা মনে করেন ইসা আল ইসলাম হচ্ছেন একজন অবৈধ সন্তান তো তারা কেন এই কথাগুলো বলে কেন তার নবীদের আপলে এই ধরনের কুচ্ছরটাই এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ তালা পরবর্তী পর্বে আলোচনা করব এই অপের জবাবটা হচ্ছে আল্লাহ নিজেই অপবাদের জবাব দিচ্ছেন যে তিনি তিনি মারিয়ামকে তিনি দেখে রেখেছেন মারিয়ামকে তিনি দেখে রেখেছেন জন্মে মৃত্যু মৃত্যু পর্যন্ত এবং তিনি মারিয়ামকে বলেছেন সিদ্দিকা সিদ্দিকা কি সিদ্দিকা হচ্ছে আহ সততার সর্বোচ্চ স্তর को को और आप देखोज मुस्लिम अनेक रकम जतर मुस्लिम आज भलो मुस्लिम खराब मुस्लिम अल्लाह ताल कह स्टैंडार्ड हिसाब से मुस्लिम देख्ला स्टैंडार्ड हिसाब से चार श्रेणी मुस्लिम देख्ला स्टैंडार्ड हिसाब से नबी सिद्दिक सुहदा शहीद सलाहन आह सेकेंड बा द्वित क्यागर से ही हम सिद्दिक सिद्दिक माना होक যার যার ইমান যার ইমান একটা শক্ত একটা অবস্থানে পৌঁছে গেছে অর্থাৎ দৃঢ় একটা অবস্থানে যার ইমা ইমান পৌঁছে গেছে যাকে কখনো যার ইমানকে কখনো আহ ইমানের মধ্যে কখনো সন্দেহ অথবা কোন প্রকার ওয়াসওয়াসা যাকে স্পর্শ করতে পারে না তিনি হচ্ছেন সিদ্দিক আবুকুল আলী আনুহ তিনি হচ্ছেন একজন সিদ্দিক তো নবী সিদ্দিক সুহাদা এবং সলেহীন এই চার ব্যক্তিবর্গ जर साथ आल्ला वादा कर लोकजन साथुलिस आल्ला फलो करण कर कैटागर लोक जन नबी सिद्दिक शहीद सलाहन साथाइ हम आल्ला सबसे नैकट्यशील बान्डा তো মারিয়াম হচ্ছেন জন সিদ্দিকা এই সিদ্দিকা অর্থাৎ তিনি ছিলেন ইমানের একদম জাকারিয়া কে ছিলেন জাকারিয়ার সাথে মারিয়ামের সম্পর্ক কি এটা নিয়ে দ্বিমত আছে ইবনে কাসির বলেন যে বেশিরভাগ আলিমের মতো হচ্ছে মারিয়াম ছিলেন জাকারিয়ার শালি শালিকা কিন্তু কেউ কেউ এটাও মনে করেন যে তিনি ছিলেন জাকারিয়ার ভাগ্নি তবে এটা নিয়ে নিশ্চিত না হলে আমাদের চলবে যে তারা দুজন আত্মীয়তা সম্পর্কে সম্পর্কিত ছিলেন স্ত্রী করলেন যে তার সন্তানকে তিনি নিয়োগ ছিল কিন্তু সেই সময় ইহুদিদের মধ্যে এই প্রথাটাই ছিল যে তারা শুধুমাত্র পুরুষদেরকে পুরুষদেরকে এই কাজের জন্য তারা গ্রহণ করে অর্থাৎ কোন মসজিদে মহিলাদেরকে তারা তারা নেয় না কিন্তু মরিয়ামের ব্যাপারে মারিয়ামের ব্যাপারে তারা গ্রহণ করেছিল কারণ তিনি মসজিদের আহ খাদিম হিসেবে তারা মেনে নিতে রাজি হয় শুধু রাজি হয় বললে ভুল হবে তারা বিষয়টা নিয়ে একটা কারাকারি করতে থাকে যে কে মারিয়ামকে দেখে রাখবে তাদের মধ্যে একটা কম্পিটিশন একটা প্রতিযোগিতা शुरू है तो अवस्था एम एता लटर करते हैं क्या मारियम के देखे रखबे लटर जीतलियां मारियम बेपारे मारियम तत्व करा तरह दायित्व पालन करतें एक कारण माझेमाझे मारिया मैसे देहा देखते कि जिन लक्ष्य करतार शीतकाले समय ग्रीष्मकाले फल खाचन আবার গ্রীষ্মকালে খাচ্ছেন শীতকালের ফল তো এটা ছিল একটা কারামা এটা কারামা এবং জিজার পার্থক্য সম্ভবত আমরা আলোচনা করেছি যে হয় নবীদের সাথে আর কারামা হয় কারামা একটা অলৌকিক ব্যাপার যেটা আসলে সাধারণ কোন ব্যাখ্যা নেই তো জাকারিয়া এই বিষয়টা দেখে খুব অবাক হতেন তিনি মারিয়ামকে জিজ্ঞেস করলেন এই রিস্ক তুমি কোথা থেকে পাও তো মারিয়াম উত্তরে বললেন এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে তিনি বললেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়া রিস্কান করেন তো এই দৃশ্যটা দেখে এই বিষয়টা দেখে যাকে খুব অবাক হলেন আল্লাহর কাছ থেকে রিজিক আসছে মারিয়ামের প্রতি মারিয়ামকে তিনি বড় করছেন অথচ এমন সব রিজিক যেটা তিনি দেখেননি গরমকালে শীতের ফল শীতকালে গরমের ফল তো এই বিষয়টা তাকে খুব অবাক করলো তিনি অবাক হলেন এবং তিনি বুঝতে পারলেন আসলে আসলে আমাদের রিজিক আল্লাহর কাছ থেকে আসে আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন তো তিনিও একটা ইচ্ছা করলেন তিনি আল্লাহ করলেন তিনি একটা মনে হল যদি তো তিনি আল্লাহ কাছে দোয়া করলেন হে আমার রব আপনাকে যেন আল্লাহ তাকে একটি নেক্সট সন্তান দান করেন যদিও তিনি ছিলেন তখন বার্ধক্য এবং তার ছিল বন্ধা সন্তান ধারণের বয়স তাদের আসলে ছিল না তো এই দোয়াটা যখন আল্লাহ তাল্লাহ কাছে তিনি করলেন আল্লাহ তালা তখন তাকে সন্তানের সুসংবাদ দিলেন এবং আল্লাহ নিজে সেই সন্তানের নাম রাখলেন নাম দিলেন ইয়াহিয়া সৈয়া আল ইমরানের উনচল্লিশ নাম্বার আল্লাহ তালা বলছেন নিশ্চয় আল্লাহ তোমাকে ইয়াহ সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন সে হবে আল্লাহর বাণীর সত্যায়নকারী সে হবে একজন নেতা হাসুর এবং কাদের মধ্যে একজন নবী এখানে করে বলতে বাণীর হচ্ছে যে আলহাম তিনি ঈসা আলহিসের আগে জন্ম নিয়েছিলেন ঈসার উপর ইমান এনেছিলেন আহ তিনি হবেন সঈদ তিনি হবেন নেতা আরো বলছেন আল্লাহ তালা যে তিনি হবেন একজন হাসুর মানে হচ্ছেন তিনি আহ আসলে বিয়ে করবেন না অর্থাৎ নারী সংস্পর্শ থেকে দূরে থাকবেন কামনা বাসনার উপরে প্রবৃত্তির উপরে নবী অনেক কঠোর নিয়ন্ত্রণ ছিল আর তিনি তো অবশ্যই ছিলেন যেটা শেষ অংশ বলা হয়েছে তিনি খোয়াব হলেন যখন আল্লাহ তাল্লা তাকে তার ছেলে সন্তানের সুসংবাদ দিলেন তিনি বলে উঠলেন হে আমার রব কেমন করে আমার পুত্র সন্তান হবে আমার যে বার্ধক্য এসে গেছে আমার বন্ধা আল্লাহ বললেন আল্লাহ এমনি যা ইচ্ছা করেন তাই হয় আল্লাহ এমনি এভাবেই ইচ্ছা করেন তো রাকারিয়াকে বাবা অবাক হয়েছিলেন যদিও তিনি মনে মনে আশা করছিলেন কিন্তু তবুও এটা আহ তার জন্য ছিল এটা বিস্ময়কর ব্যাপার कारण तर स्त्री छो बारनेक बस रहे तैयार के बोसें तो नबीर जन्म प्रक्रिया देखो जन्म स्वाभाविक प्रक्रिया देखे थको जथेष्टिसयर एक, जन, एक जन नारी जो गर्भधारण करूथ पर्त पुर प्रक्रिया मिरकल अलौकिक बेपार একটা একটা সন্তান নির্জীব একটা অবস্থা থেকে একটা একটা জীবন্ত একটা কিছু বের হয়ে আসলো এই পুরো প্রক্রিয়াটা আহ বিস্ময়কর আমরা যদি দেখি দশ মাস ধরে একটা বাচ্চার আস্তে আস্তে হবে মাথা শরীর হাড় মাংস চামড়া এগুলো তৈরি হয় এগুলো গঠন হয় এবং সবকিছু থেকে শরীরের সব কিছু থেকে আল্লাহ একদম সুরক্ষিত সুরক্ষিত একটা অবস্থায় এই একটা ছোট একটা শিশু সন্তানকে আল্লাহ তালা বড় করে তোলেন গর্ভের মাঝে এই এই পুরো প্রক্রিয়াটাই আসলে সত্যি বলতে বিস্ময় কর আল্লাহ বলছেন তোমরা কি নিজেদের মধ্যে দেখো না তোমরা কি নিজেদের দিকে তাকাও না অর্থাৎ আমাদের নিজেদের দিকে যদি একদম দেখে এই করে দেখি এখানে আল্লাহ তালার যে জ্ঞান এবং প্রজ্ঞার প্রতিফলন ঘটছে যেটা আসলে আমরা মনোযোগ দিয়ে তাকাই না যে কারণে আমরা অনেক সময় বুঝতেই পারি না কিন্তু আমাদের আমাদের আমাদের জীবনের অতি স্বাভাবিক অনেক বিষয়ের মধ্যেও আহ মিরাকল বা আল্লাহতালার যে একটা প্রজ্ঞা প্রজ্ঞার ছাপ এবং অচিন্তনীয় একটা জ্ঞান এই জিনিসটা আমরা সময় দেখতে পাবো আমাদের আমাদের মাঝে আমরা দেখতে পাবো তো ইয়াহিয়ার জন্ম ছিল সাধারণ প্রক্রিয়ার বাহিরে একটি ব্যতিক্রম কিন্তু আমাদের আমাদের এই প্রক্রিয়া বলি বা যেটাই বলি সবকিছু আল্লাহর ইচ্ছাই হয় এবং আল্লাহ যা ইচ্ছা তিনি তাই করতে পারেন তখন আল্লাহর থেকে একটা একটা একটা লক্ষণ যেটা দেখে তিনি বুঝতে পারবেন যে তার স্ত্রী গর্ভবতী বা তিনি বুঝতে চাচ্ছিলেন যে আসলে আসলে কি হবে তিনি আল্লাহ কাছ থেকে আরেকটু হয়তো আর একটু নিশ্চিত হওয়ার জন্য বা এই ধরনের কিছু আশা করছিলেন হয়তো জাকারিয়া বললেন আল্লাহর কাছে হে আমার রব আমার জন্য কিছু নিদর্শন দাও আল্লাহ বললেন তোমার জন্য নিদর্শন হলো এই যে তুমি তিন দিন কারোর সাথে কথা বলবে না তবে ইশারা ইঙ্গিত করতে পারবে এবং তোমার পালনকর্তার অধিক অধিক ধিকির করবে এবং সকাল এবং সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করবে তার মহিমা ঘোষণা করবে তো আল্লাহর পক্ষ থেকে জাকারিয়ার জন্য নির্ধারিত নিদর্শন ছিল যে হঠাৎ তিন দিনের জন্য তার কথাবার্তা বন্ধ হয়ে যাবে এবং তিনি শুধু ধিকির করতে পারবেন মানুষের সাথে তিন দিন এই তিন দিন তিনি যোগাযোগ করবেন ইশার ইঙ্গিতের মাধ্যমে তো জাকারিয়া ছিলেন একজন নবী এই কারণে তিনি নবী স্বাভাবিকভাবে তিনি ছিলেন একটা নেতৃত্বের অবস্থানে তিনি ধর্মী ধর্মীয় একটা নেতৃত্বের অবস্থানে তিনি ছিলেন তো তিনি আশঙ্কা করছিলেন যদি তিনি মারা যান এবং তার কোনো বিপথে এই কারণে তিনি চাচ্ছিলেন একটা নেক সন্তান যারা তার মৃত্যুর পরে তার দায়িত্বের ভার গ্রহণ করতে পারবে এই উত্তরাধিকারের দৃষ্টিভঙ্গিটা নবীদের ক্ষেত্রে ছিল আসলে সম্পত্তির উত্তরাধিকার না বরং তারা আহ আইলমের বা তারা নবুয়তের যেই আহ উত্তরাধিকার সেটা তারা রেখে যান সেটা হচ্ছে আইল যেমন রাসুলাম বলেছেন যে নবীরা কোন সম্পত্তির উত্তরাধিকার রেখে যাই না যা কিছু আমরা রেখে যাই তা হচ্ছে কোন সম্পদ কিন্তু আহ উত্তরাধিকার সূত্রে বন্টন হয়নি এগুলো সেটা সাদাকা হিসেবে বন্টন করা হয় নবীরা যা রেখে যান সেটা হচ্ছে আইল বা হৃদায়া যেটার মাধ্যমে মানুষ পথে সরল পথে বা ইসলামের পথে থাকতে পারে তো এটাই চেয়েছিলেন আহ জাকারিয়াল ইসলাম যেন তার সন্তান বনিস সাইলকে দেখাশোনা করার দায়িত্বভান নিতে পারেন তো আল্লাহ তালা তাকে বললেন হে জাকারিয়া আমি তোমাকে এক পুত্র সংবাদ দিচ্ছি তার নাম ইয়াহিয়া এই নামে আমি আর কখনো কারো নামকরণ করিনি অর্থাৎ আল্লাহ আল্লাহতালা ইয়াহিয়াকে এই নাম দিয়েছেন এবং এই নাম আল্লাহ তালার নিজের স্বয়ং আল্লাহ তালার দেওয়া ইয়াহিয়া বা ইয়াহিয়ার স্ত্রী সরি আহ জাকারিয়া বা জাকারিয়ার স্ত্রী তারা এই নাম দেননি তো পরবর্তী আয়াত এটা আমরা মারিয়াম আল্লাহ সুরামারিয়ামে চলে এসেছি সুরামারিয়ামের এই বারো নম্বর আয়াতে আল্লাহ তাল্লাহ ইয়াহিয়া সম্পর্কে কিছু কথা বলেছেন তিনি আল্লাহ তালা ইয়াহিয়াকে আদেশ করেছেন ইয়াহিয়া দৃঢ়তার সাথে এই গ্রন্থ ধারণ করো তো কোন এই গ্রন্থ এই গ্রন্থটি হচ্ছে তাওরাত আল্লাহ তাকে তাওরাত কাকে কাকতে বলেছেন বলেছেন বিপা অর্থাৎ খুব দৃঢ় হবে কখনোই যেন হাল ছেড়ে না দেন দিনের বিষয়ে কখনো তিনি হাল ছেড়ে না দেন ইয়াহিয়া ছিলেন একজন তরুণ একজন নবী তিনি যেই সময়টাতে মনে ইসরাইলের কাছে প্রেরিত হয়েছিলেন সেই সময়টাতে তারা যথেষ্ট পরিমাণে বিপদগামিতায় পতিত হয়েছে তখন তাদের দিনের যে প্র্যাকটিস এগুলো আহ যথেষ্ট পর্যায়ে ভালো পর্যায়ে ছিল না তারা দুর্নীতির মধ্যে ছিল তারা গোলাহ করছিল তো এই ধরনের একটা জাতিকে আবার দিনের পথে ফিরিয়ে আনার জন্য একটা দৃঢ় ব্যক্তিত্ব প্রয়োজন এমন একজন ব্যক্তিত্ব প্রয়োজন যে নিজে দিনকে অনেক শক্তভাবে আঁকড়ে ধরতে আঁকড়ে পারবে तो या आल्ला आदेश दी तुम तारद के शक्त दृढ़ आकड़े धरो कारण तुम्हरी जो निजे के आकड़े धरते ना पे कि जति के दिन पथे आनते तो दृढ़ता मैंने क्यक्तर दिक दृढ़ता अर्थात मानने व्यक्तित्व दृढ़त बोझाई दृढ़ता माननेसभारी कठोर हवाना वर दिन कायम थे दिन अटल अटल थका रसलम दृढ़ व्यक्तित्व एक मानसिल नरम छम्र स्वर छोर एवं रागी एरक मानूष छ तो योाना यहालम के कठोर भाव दिन दिन जान कठोर थकें कठोर भाव मेने चलें এবং ইয়াহিয়া আল্লাহ তালার আদেশ মেনে চলেছিলেন তিনি আহ আল্লাহ তালার যে আদেশ আহ তাওলাতের প্রতি অটল থাকা এটা তিনি করেছিলেন এবং শেষ পর্যন্ত আহ এর জন্য তাকে জীবন দিতে হয় তিনি শহীদ হয়ে যান শতপ্রতিকূলতার মাঝেও তিনি দিনের পথে ছিলেন এবং শেষ পর্যন্ত শহীদের মর্যাদায় মৃত্যু লাভ করেন আল্লাহ তালা সুরেমার ইয়া মের বারো নম্বর রাতে বলছেন তার ব্যাপারে আমি তাকে অর্থাৎ তিনি বয়স কম ছিল তার কিন্তু মোকাবিলা করার জন্য যা দরকার আল্লাহ তাকে দিয়েছিলেন এবং তার উপরে আল্লাহ কোন অতিরিক্ত বোঝা চাপায় দেননি তারপরে আল্লাহ বলছেন আমি তাকে শৈশবে বিচার বুদ্ধিদান করেছিলাম আর আমাদের তরফ থেকে সহানুভূতিশীলতা ও পবিত্রতা তিনি ছিলেন একজন পরহেজগার এবং পিতা প্রতি অনুগত সে উদ্ধত নাফরমান ছিল না তো ইয়াহিয়া ইসলামের ব্যাপারে আল্লাহ তালা বলছেন যে তিনি ছিলেন সহানুভূতিশীল ইহিয়া ইসলাম ছিলেন সহানুভূতিশীল এই সহানুভূতিশীলতা কেউ কেউ বলছেন পিতামাতার প্রতি কেউ কেউ বলছেন সকলের প্রতি তিনি ছিলেন সহানুভূতিশীল এবং তিনি উদ্ধত ছিলেন না তিনি একজন পর ব্যক্তি ছিলেন আল্লাহতালা ইয়াহিয়ার জন্য কি রেখেছেন আমরা আমাদের একটু পিছনে ফিরে তাকাই যে আমরা আসলে কোন অবস্থা থেকে এসেছি কোথায় আছি এবং কোথায় যাব। একজন মানুষের জীবনে তিনটা সংকটময় সময় আছে এর মধ্যে সময়গুলোকে আমরা সেই সময়গুলো কথা বলছি যখন মানুষ একটা পর্যায়ে থেকে আরেকটা পর্যায়ে যায় মানুষের জীবনে পর্যায়গুলো এই সংকটময় সময়গুলো লক্ষণ যেমন একজন মানুষ তার জন্ম হয় মায়ের গর্ভে সেখানে সে আরামই থাকে ভালোই থাকে এরপর এক সময় সে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় হঠাৎ করে এটা নতুন একটা জায়গা পরিচিত একটা গন্ডি ছেড়ে হঠাৎ আহ দুনিয়াতে আসে সে এসে এসে প্রথমে যেটা করে সে কাতে শুরু করে ভয়ের একটা কান্না সে বুঝতে পারে না কোথায় সে এসেছে এরপরে আস্তে আস্তে সে দুনিয়ার সাথে পরিচিত হয় মানুষের সাথে পরিচয় পরিচিত হয় এবং দুনিয়া তার চেনা চেনা একটা জগৎ হয়ে যায় দুনিয়া তার কাছে তখন খুব সহজ হয়ে যায় এবং সে দুনিয়াতে অর্থ কামে করতে থাকে দুনিয়াতে চলতে ফিরতে থাকে দুনিয়া তার কাছে একটা আহ পানি ভাত बेपारे आज बृत्युबर प्रथम बार, बार गर्भ अवस्था पृथ्वी आसा द्वित संकटमय अवस्था हो जीवन थे मृत्यु एक मनुष्य जकरुल महुतर मध्य दिए पार है मृत्यु जंत्रणा तरह जीवन द्वितीय संकटमय मुहूर्त ये शुरू है দুনিয়া থেকে বারজাখের জীবন সেটার দিকে যাত্রা এবং বারজাখের জীবন তার কাছে অজানা সে জানে না মৃত্যুর পরে তার কি হবে সে কোন অবস্থায় থাকবে এই ব্যাপারে তার কোন ধারণ থাকে না অনেক মানুষ যখন মারা যায় তখন সে চরম তারা হতাশ এবং বিশ্ব একটা অবস্থায় মারা যায় তারা ভাবতেই পারে না যে তারা মারা যাচ্ছে সারা জীবন যা সে করেছে সব কিছুকে পেছনে ফেলে সে একটা অজানা একটা গন্তব্যের দিকে সে যাচ্ছে এটা এটা এটা একটা সংকটময় অবস্থা কারণ সে তার ভবিষ্যৎ সম্পর্কে তার কোন ধারণা নেই কোথায় যাচ্ছে কি হচ্ছে কিছু জানা সে ছিল অবস্থাটা এমন হয় এবং কারো কারোর জন্য এলো বার্জাখের জীবন বার্জাখের জীবনের পরে তার তৃতীয় সংকটময় মুহূর্ত হচ্ছে কিয়ামত্তের দিবসে পুনরুত্থান এবং এটি হচ্ছে অন্য আগের দুটো থেকে সবচেয়ে বেশি সংকটময় সবচেয়ে বেশি ভয়ানক তখন আসলে কি হয় কেমতের অসংখ্য বর্ণনা আমরা সুল্ল সাল্লু আলহিসাল হাদিস থেকে জানতে পারি তখন একটা মানুষ দেখে যখন কে পুনরুত্থান হয় তখন হঠাৎ করে তার সামনে কবরের দরজা খুলে যায় সে বের হয়ে আসে দেখে সম্পূর্ণ ভিন্ন একটা জগৎ যে আকাশকে দুনিয়ার সে দেখেছে সে আকাশ ভেঙে পড়ছে যে নক্ষত্র সে পৃথিবীতে দেখেছে সেই নক্ষত্রগুলো একে একে খুশে পড়ছে যে চাঁদকে সে দেখেছে রাতের বেলা সেই চাঁদ যাদের কক্ষপথে আর নেই সূর্য যে সূর্যকে সে দেখেছে বহু দূরে সেই সূর্য এখন তার মাথার উপরে যে পাহাড় যে পাহাড় এসে চলেছে সেই পাহাড় আর নেই পাহাড় গুলো ফেটে ধুলে মিশে গেছে সমুদ্রের মধ্যে আগুন ধরে গেছে ভূমিকম্পে তার মাটির নিচে মাটি নেই আর আশেপাশে যত মানুষকে সে দুনিয়াতে দেখেছে তার বন্ধু তার প্রিয়জন কেউ তাকে চিনতে তো পাচ্ছেই না বরং সবাই মাথারের মতো ঘুরে বেড়াচ্ছে তো এটা হচ্ছে একটা মানুষের तीन नम्बर संकटमय अवस्था तो ए तीन सं संकटमय अवस्था इम क्षे तलाखे तीन संकटमय अवस्था अल्लाह तला मारियम सुरियम नम्बर आ शांति जेद से जन्मे जेदिन से मारा जा তাকে জীবিত অবস্থায় ওঠানো হবে অর্থাৎ আল্লাহ তালা জন্ম মৃত্যু পুনরুত্থান এই তিনটি সংকটময় মুহূর্তের জন্য ইয়াহিয়া ইসলামকে দিয়েছেন শান্তি এবং নিরাপত্তা এবং এই তিনটা সময় এই জিনিসই দরকার এই এই জিনিসটা সবচেয়ে মানে বেশি করে চাইবে শান্তি এবং নিরাপত্তা আল্লাহ তালা ইয়াহিয়াকে এই তিনটে জিনিসের তিনটে দিয়েছেন ইয়াহিয়ার কাছে আল্লাহ তাল্লাহ এটা একটা হাদিসের একটি ঘটনা আমরা এটা অনেকগুলো হাদিসের কিতাবে আছে মুস্তাদ আহমেদ তিন সুইন না আল হাকিম এখানে সে একটি ঘটনা এসেছে সেটা হল ইয়াহিয়া ইসলামের প্রসঙ্গ ক্রমে আমরা ওইটা উল্লেখ করছি এটা হচ্ছে আল্লাহ তালা ইয়াহিয়ার কাছে পাঁচটি আদেশ দিয়েছিলেন পাঁচটি আদেশ পাঠিয়েছিলেন আল্লাহ তাল্লাহ ইয়াহিয়া ইবেন দেখারিয়াকে পাঁচটি আদেশ দিয়েছিলেন যা তিনি নিজে আমল করবেন এবং বুন ইসরায়েলকেও আমল করতে বলবেন কিন্তু তিনি লোকদেরকে এই কথাগুলো জানাতে দেরি করে ফেলছিলেন তা আল্লাহ তালা ইসাকে বললেন ब तो याहिया खुब भय पे गलन हे रुहुल्लाहुल्ला मान्चा अपनी कथागुल्बे खुब भय पासी भूमि धसिए देा অথবা আমার উপর কোনটা আজাব আসবে তো এখান থেকে আমরা বুঝি ইয়াহিয়ারের কথা দিয়ে যে আল্লাহ তালার আয়াত অর্থাৎ দাওয়াত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া গুরুত্বপূর্ণ ব্যাপার এই জন্য মানে দেরি করাটা উচিত না তো এই জন্য ইয়াহিয়া তাড়াতাড়ি করে বাইতল মুকাদ্দাসে লোকদেরকে ডাকলেন গ্র্যান্ড অ্যাসেম্বলি মসজিদের লোকজন আসলো পরিপূর্ণ হয়ে গেল মসজিদের বুরুজগুলো গুলো সবাই তারা গিয়ে বসলো ইয়াহিয়া একটা জায়গায় বসলেন বসে তিনি প্রথমে আল্লাহ প্রশংসা করলেন এরপরে তিনি লোকদের উদ্দেশ্যে বললেন আল্লাহ তালা পাঁচটি বিষয়ের আদেশ দিয়েছেন যাতে আমি নিজে সেগুলো করি আর তোমাদেরকে সেগুলো করতে বলি এক নম্বর হল আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কিছু শরিক করবে না যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে আল্লাহর সাথে শরিক করে অর্থাৎ যে শির করে তার উদাহরণ হচ্ছে সেই ব্যক্তির মতো যে সোনা বা রূপা বা অন্য কোনো নির্ভেজাল কোনো সম্পদ দিয়ে তার দাস ক্রয় করলো এরপর সেই দাস সে বলল এটা হলো আমার বাড়ি আর এই হলো তোমার কাজ তুমি কাজ করো এবং আমার হক আদায় করো কিন্তু ওই দাস ওই দাস সেই মালিকের হক আদায় না করে অন্য কারো হক আদায় করলো এখন তোমরা বলো তোমরা কি এমন কোন দাস গ্রহণ করতে রাজি আছো অর্থাৎ আহ বলছেন তোমরা কি এমন দাস গ্রহণ করতে চাও তোমরা কি টাকা পয়সা দিয়ে এমন দামি কিছু একটা দাস গ্রহণ করতে চাও যে তোমার হয়ে খাটবে তোমার হয়ে খাটার কথা ছিল অন্য অথচের হক আদায় করছে অন্য মালিকের হয়ে খাচ্ছে। তো এটাই হচ্ছে আল্লাহ সাথে শির করার একটা একটা উপমা উপমা দিয়ে তিনি বোঝালেন দুই নম্বর আদেশ তিনি দিলেন আল্লাহ তালা তোমাদেরকে সালাতে নির্দেশ দিয়েছেন সুতরাং যখন তোমরা সালাতে দাঁড়াবে তখন তোমরা এদিক সেদিক তাকাবে না কেননা বান্দা যতক্ষণ সালাতে এদিক সেদিক না থাকায় আল্লাহ তার দৃষ্টি বান্দার চেহারের উপরে নিবদ্ধ থাকেন অর্থাৎ দিচ্ছেন সালাতে যেন আমরা আম্মা যতক্ষণ মনোযোগ দিব আল্লাহ আমাদের দিকে ততক্ষণ মনোযোগ দিয়ে রাখবেন এদিক ওদিক টাকানো যাবে না তিন নাম্বার আদেশ তিনি দিচ্ছেন তোমাদেরকে আমি সিয়ামের নির্দেশ দিচ্ছি এর উদাহরণ হল সেই ব্যক্তির মতো যে ব্যক্তি একটি দলে অবস্থান করছে তার সঙ্গে মেস ভর্তি একটা আছে দলের প্রত্যেকের কাছে এই সুগন্ধি অনেক ভালো লাগে আল্লাহ কাছে মেশকের সুগন্ধি অপেক্ষা গন্ধ অনেক বেশি সিয়ামের উদাহরণটা তিনি দিচ্ছেন মেস্ক দিয়ে আসলে মেস্ক আমরা অনেকে হয়তো মেসের সাথে পরিচিত না মেশকের গন্ধ অতি চমৎকার মেষকের যে আতর বা পারফিউম বা সেন্ট গুলো পাওয়া যায় এগুলো অনেক দামি সামান্য মেসকের সামান্য পরিমান মেষকের অনেক দাম তো এই মেষ আমরা যারা পরিচিত তারা হয়তো বুঝতে পারবো মেশকের মেসকের গন্ধ আমার আমাদের কাছে কত না লাগে আর সিয়ামের গন্ধিন যারা সিয়াম পালন করে তাদের মুখের গন্ধ আল্লাহ তালার কাছে এর থেকে আরো অনেক বেশি প্রিয় আমাদের কাছে গন্ধ যতটুক আল্লাহ তালার কাছে সিয়াম পালনকারী ব্যক্তির মুখের গন্ধ আরো বেশি প্রিয় আদেশ আমি তোমাদেরকে সাদাকার আদেশ দিচ্ছি এর উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যাকে শত্রুরা বন্দি করে তার হাত ঘাড়ের সাথে বেঁধে ফেলেছে সাদাকার সাদার উদাহরণ উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যাকে শত্রুরা বন্দি করে তার হাত ঘাড়ের সাথে বেঁধে ফেলেছে এবং গদান উড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত তখন সেই ব্যক্তি বলে উঠল আমার কম বেশি যা কিছু আছে সব কিছু মুক্তিপণ হিসেবে তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং এহা বেশে নিচ থেকে মুক্ত করে নিল অর্থাৎ সাদা কাবা জাকাত জাকাতের ব্যাপারে তিনি গুরুত্ব দিচ্ছেন একটা একটা উপমা বলতে পারি বা একটা দিচ্ছেন একটা লোক সে প্রচন্ড বিপদে আছে শত্রুরা তার ঘাড় হাতে সাথে বেঁধে ফেলেছে মৃত্যুর আগমুহূর্তে সে উপস্থিত শুধু তার গর্দান উড়িয়ে দেওয়াটা বাকি এই মুহূর্তে সে বলল আমি তোমাদেরকে আমার যা আছে সব দিয়ে দিব তোমরা আমাকে ছেড়ে দাও সে তারা তাকে ছেড়ে দিল জাকাত বা সাদাকা হচ্ছে এমন একটা ইবাদত যা আমাদেরকে ভয়ানক বিপদ থেকে রক্ষা করবে সাদাকা আল্লাহ আল্লাহর ক্রোধকে আল্লাহ ক্রোধকে প্রশমিত করে দেয় শান্ত করে দেয় আল্লাহর আল্লাহর রাগ কমে যায় যখন আমরা এইটা একটা মানুষকে চরম বিপদ থেকে বাঁচিয়ে দিবে তো এই কারণে তিনি সাদাকার আদেশ দিচ্ছেন পাঁচ নম্বর আদেশ তোমাদেরকে আমি রিকারের নির্দেশ দিচ্ছি এর উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যাকে तर शत्रा पीछू धा कर प्रवेश कर शत्र मध्य से निरापदे थके जिकिर नहीं दुर्ग नहीं जेको विपदे पड़ते मानुषे विपदे पड़ते जी ने विपदे पड़ते শত্রুর আক্রমণ করার রাস্তা খোলা জিকির নিয়ে সকাল সন্ধ্যার জিকির এবং অন্য সব সময় বিশেষ করে সকাল সন্ধ্যার জিকিরের কথা আসে কারণ এটা বেশি জরুরি আহ প্রত্যেকটা সময় আমাদের কম বেশি রিকিরের অভ্যাস করে ফেলা উচিত কারণ জিকির একজন বান্দাকে শত্রুর হাত থেকে রক্ষা করে তো এই কারণে তিনি ইয়াহিয়া আলিসাম তিনি জিকিরের উদাহরণ উদাহরণ দিচ্ছেন বা উপমা দিচ্ছেন দুর্গের মতো একটা কেল্লার মতো যেখানে একজন মানুষ সুরক্ষিত থাকে দিকির মানুষকে সুরক্ষিত রাখে এবং শেষ কথা যে তিনি বলছেন বান্দাহ যখন আল্লাহকে শরণ করে তখন সে সবচেয়ে নিরাপদ অবস্থায় থাকে তো আজকের মতো আমরা এখানে আলোচনা শেষ করব পরবর্তী পর্বে ইনশা আল্লাহ আমরা মারিয়াম বিন ইমরান আলহ্লাম এবং তার ছেলে তার পুত্র আইসাহিন মারিয়াম आलहल्लम यह दिन के लिए आलोचना करमरान परिवार आल इमरान आलोचना शेष हो आज वा इला वा तूभु के मतलब अल्लाह इलाता अस्तक फिरुका रेनडस मीडिया अन्य प्रोजेक्ट सम्पर्क जानते भिजिट कर डब्लिव डब्ल्यू डब्ल्यू डट रेनडस मीडिया डट अर्ग अथवा फेसबुक पेज www.facebook.com ডব্লু ডব্লু অথবা ইউট্যুব চ্যানেল ডব্লু মিডিয়া